একদিকে আল্লাহ একদিকে আল্লাহ ভালো জাম্মাতের মাথা কাটলো তারপরে থেকেছে আপনি বাইরে দাঁড়িয়ে থাকছেন আপনি কাটেন তারপরে ভিতরে যা নামের খড়ি হবে মানুষ ও পাথর মহান আল্লাহ বলেন মানুষ এবং পাথর আপনি বলতে পারেন আব্দুল রাজাক সাহেব মানুষ না হয় পাপ করেছে জাহার নামে যাবে পাথর কি পাপ করল। পাথর কোনো পাপ করেনি তবে বোকা মানুষকে অপমান করার জন্য যত ছবি মূর্তি তৈরি করা হয়েছে হচ্ছে পৃথিবীতে সমস্ত ছবি মূর্তিকে জাহান নামে নিক্ষেপ করা হবে আর বলা হবে দেখি তোমাকে তো দিয়েছি তোমার ঠেকাও দেখি সবকে বিচার মাটি অপমান করার জন্য পাথরকে মূর্তি কে জাহান নামে দেওয়া হবে মানুষ বুঝতে পারছে না এর পরিস্থিতি কত কঠিন কত জটিল যে পেপার পত্রিকাতে ছবি আছে ওইটে আপনি সচেতন মানুষ আপনার বাড়িতে কোন জায়গাতে ফিরি পড়ে থাকতে পারে না ঘরে পড়ে থাকতে পারেনা ওই জায়গাতে সালাদ হবে না একথা এই চূড়ান্ত ছবি আছে তার উপরে কাগজ লাগাতে হবে যে আপনি যে আপনার স্ত্রীর জন্য একটা তেল কিনে নিয়ে এসেছেন তার গায়ের উপরে ছবি আছে নিয়াসার সাথে সাথে তার মুখের উপরে কালি মারতে হবে এটা জরুরি আদেশ যে টিনের ঘর সাজানো আছে সমস্ত টিনের ওই মুখের উপরে যে আছে না। ঘর থাক বাহিরে থাকেন আজ গিয়ে ঘরে থাকবেন না বাইরে থাকেন কালকে কামলা দিয়ে সব কালী মেরে রাতে থাকবেন সভাপতি সাহেব আপনার মসজিদের টিন দেওয়া আছে আপনার সাথে আমার জরুরি কথা আপনার কালকে ফরজ টাকা না থাকলে কারো কাছে টাকা কর্জ নেবেন কালকে দুটা কামলা ঠিক করবেন ও সমস্ত টিনের ওই ছবির মুখের উপরে আল কাতরা লাগাবে আল কাতরা বুঝেন আপনারা যেকোনো একটা রং লাগাবে সভাপতি সাহেব আপনি কিসের সভাপতি আমি বুঝতে পারি না আপনার মসজিদে তো আমি একদিন ঢুকিনি আপনার মনে নেই মসজিদের ওই মেহরাবি লেখা ছিল একদিকে আল্লাহ একদিকে মোহাম্মদ আপনি তো আপনার আছে ময়ূর খাটের পিছনে ময়ূর করা আছে দুটে যেদিকে মাথা থাকে তেমন বললাম যে আমি ঘরে থাকবো না ভদ্রলোকাল্লা ভালো করুক জান্নাতবাসী করুক মারা গেছে দা নিয়েছে আগে ময়রের মাথা কাটলো তারপরে থেকেছে আপনি বাইরে দাঁড়িয়ে থাকছেন আপনি কাটেন তারপরে ভিতরে ঢুকব আমি রংপুরে গেছি খান ঘরে বসে আছেন আর চতুর্দিকে ছবি মূর্তি ছাপানো আছে আসসালাম আলাইকুম জি ভাই কেমন আছেন আর আপনি এখানে বসে কেন আরে আপনারা মহাদেশ মানুষ আপনি আসেন না জি না জি না আমি এখানে যেতে পারি না আমি ওখান থেকে ফিরে গেলাম আমি বললাম তোমাদের যদি কোনো ভালো জায়গা থাকে কুড়ে ঘর সেখানে নিয়ে চলো যদি না থাকে তাহলে আমি এই যে আমি চললাম